আপনারা আমাদের দেশের বহুল প্রচলিত আল্লাহ রুসুন সব জায়গায় হাজির নাজির এটাও মহাদিস এই জাতীয় যত কথাবার্তা আছে সবগুলাই সনদবিহীন মিথ্যা বানোয়ার বিভিন্ন জনের ব্যাখ্যা মানে কোরআনেও সরাসরি নাই এগুলো হলো বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দিয়ে বলতেছে যে রাসুসাম সব জায়গায় হাজির নাজির এটার কয়েকটা দলিল আছে একটা দলিল হলো যে কোরআনে কারিমে নবী সালামকে কোনো জায়গায় সাহেব বলছেন কোনো জায়গায় শাহিদ বলছেন শাহেদ শাহিদ মানে সাক্ষ্যদাতা তো এটা এটার ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেন যে নবী সাল সালাম সবাই সাক্ষ্য দিবেন তো তো না দেখলে দেন কার আল্লাপাক আমাদেরকেও সাক্ষ্যদাতা বলছেন এই প্রত্যেকটা মুমিন আলাম নাস। এই উম্মতের প্রত্যেকটা মানুষ সাক্ষ্য দেবে সুরাল বাঁকরার একশো তেতাল্লিশ নম্বর আয়ক আমরাও দাতা। তাহলে তো রাসুল যদি হাজির নাজির হন আমরাও হাজির নাজির আমরাও সব জায়গায় হাজির নাজির কারণ রাসুল যদি না দেখে সাক্ষী না দিতে না পারে না আমরা কিভাবে সাক্ষী দিব না দেখে তাহলে আমরাও হাজির নাজির তাহলে তো এটা নবী সাল সাল্লামের কোনো বিশেষ স্তিফাত হলো না নবী সাল সাল্লাম যদি হাজির নাজির আমরাও হাজির নাজির অর্থাৎ এটা এই ব্যাখ্যা করতে গিয়ে মানে কোরআনে কারিমের এর আরেকটা দলিল হলো যে কোরআনে কারিমে আল্লাহ এই দলিলটা বলে আমরা শেষ করব সময় বেশি নেই সেটা হলো যে কবরের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে সেখানে একটা প্রশ্ন হইলো রে মা হাজার রাজু মা হাজার রাজুলের শাব্দিক অর্থ কি এই লোকটা এটা হলো শাব্দিক অর্থ কিন্তু আরবি না কারণে অন আরবিরা এটার বিকৃত ব্যাখ্যা করে বসে আছে म एखेने चट्टान सिलिट तो रसुल तो सब जगह ना थे दलिल अथच माहुलटर अर्थ हल এই ব্যক্তির ব্যাপারে তোমাদের ধারণা কি আঁকি দেখি বিশ্বাস কি কোনো ব্যক্তিকে দেখাই বলা হবে না মাহাজার রাজল। এটার অর্থ হলো ওই লোকটা সম্পর্কে ব্যক্তি সম্পর্কে এটা একটা আমরা এর আগে অনেকবার আলোচনা করছি যে আমরা কাটে দেখি যদি কোন অবাঙ্গালি এটা শুনে তাহলে মনে করবে যে বাংলাদেশে আমরা কাঠ দিয়ে দিয়ে ডেকে বানায় আসলে বাংলাদেশে কোনো জায়গায় দেখছেন আমরা কাঠ দিয়ে ডেকে বানাই এটা বাংলার একটা বাগদারা যে এটা মানে এত নরম এটা এক দুইটা গাছটা বাগদারা বানানো হয়েছে এটা দিয়ে বোঝানো হয় অপদার্থ যে কোনো কাজে আসে না এরকম লোককে বোঝানোর জন্য এইরকম শত শত বাংলা বাগদারা আছে এই বাগদারা শাব্দিক অর্থ আর এটার পারিবেশিক অর্থ বেশ কম আছে দুইটা দুই জিনিস কেউ যদি অবাঙ্গালি হয় যে বাংলা ভাষা সম্পর্কে অর্থ করে তখন সব উলট পালট হয়ে যাবে ঠিক অনারবেরা আজমি আজ ওজমা এটাও ঘুমরাহির একটা কারণ অনেক আরবি আছে আমরা সঠিকভাবে না বুঝার কারণে ওই আরবী শব্দটা আমরা বিকৃত ব্যাখ্যা করে শাব্দিক অর্থ করে আমরা উল্টা বুঝে গেছি এরকম অনেকগুলো আরবি আছে এই জন্য ঠিক পৃথিবীর যেই দেশে মানুষ বাংলা শিখুক বাংলা শেষে আসে আমাদের সাথে মিলে দেখতে হবে না মিলাইলে তার বাংলা ঠিক হবে না ভুল থাকে যে অসভ্য থাকে যেব কেন আমরা হলাম জন্মগত অরিজিনাল বাংলা ভাষাভাষী মানুষ বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জানি আমরাই তো সুতরাং চায়না হোক ইংলিশ হোক জাপানি হোক যেই বাংলা শিখুক আমাদের থেকে এসে সর্বশেষ মিলে নিতে হবে যে তার বাংলাটা ঠিক আছে কিনা ঠিক এরকম কোরআন আরবিটাও আমরা যা শিখি যা বুঝি যা জানি সর্বশেষ মক্কামুদ্দিন আর ওলা মাইকার আমাদের সাথে মিলে দেখতে হবে আমরা যে বুঝছি এটা ঠিক আছে কিনা নাকি আমরা শাব্দিক অর্থ বুঝে বসে আছি এই মাহাজার রাজুল অর্থ অসংখ্য আরো হাদিসে মাহাজার রাজুল উল্লেখ আছে অর্থাৎ এখানে যেই রাসুল সাহেব হাজির নজির বলা হয় এটার সবগুলার মূলে হলো বিভিন্ন আয়াত এবং হাদিসের নিজস্ব ব্যাখ্যা ওই ব্যাখ্যার কারণে এটাকে বলা হয় কিন্তু এটার সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ